আউন ইবনু আবু জুহাইফা রহমতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি যে নাবি সাল্লা সাল্লাম সাহাবিগণকে নিয়ে বাথা নামক স্থানে জুহরের দুরাকাত ও আসরের দুরাকাত সালাত আদায় করেন তখন তার সামনে বল্লম রাখা হয়েছিল তার সম্মুখ দিক দিয়ে সূত্রার বাইরে নারী ও গাধা চলাচল করত